এই দুনিয়াতে আল্লা তালা প্রত্যেকটা মানুষকে পাঠাইছেন কোন মানুষ তার ইচ্ছায় আসতে পারেনি मानुष्ठ इच्छा धारण करते सबकिबकि नियंत्रण करते हैं यकम एक पाक मान, मानुष के बड़ महब्बत कर জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের দুনিয়াতে আশা আমাদের নিজেদের মধ্যে নাই আমাদের আশাটাও একজনের দ্বারা পরিচালিত দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও আরেকজনের দ্বারা পরিচালিত क्षमता दुनिया हाथ दी एक प्रभावाली व्यक्ति से कि इच्छा बड़ बच्चा गुजराई नाम सेकेंडार बच्चा से दखल दुनिया दखल मात्र आठत्र बच्चे बस एक तो अज्ञात रोगल आठ त्रिश बचर आठ मास जाजयी जरा दुनिया से दखल कर अज्ञात रोगे आक्रांत हुए विछन पड़े गल समस्तार विजय समस्त तार्पद दिए एतटुकर्मार जा मृत्युता जान जन्मस्थने है क्योंकि से आर्जी पूरा है दिग्विजयी बादशाह आठ त्रिश बचर आठ मासे दुनिया तार तार तार के चले क्षमता ति विजयर ऐश्वर्य मृत्यु के ठेकते परि मृत्यु के दीर्घायित करते যে কথা আরজ করতে চাচ্ছিলাম ভাই দুনিয়াতে আসা আল্লাহ তালার ইচ্ছায় দুনিয়া বিদায় নেওয়াটাও আল্লাহ তালার ইচ্ছায় আমি দুনিয়াতে আসলাম আর এই মাঝখানে যে জীবন যেটাকে হায়াত বলা হয় সে হায়াতটা ইচ্ছা মতো মার্চি মতো যেমন ইচ্ছা তেমন খেললাম খুললাম চললাম मा का दे लो हायात के एका हायात और कुनो कुनो का अल्ला दला बड़ो करे के एक दिन मृत्यु हमें हाथ छानी डे गय मृत्यु कीमनी ना कि एक हायतार मृत्युर पीछने स्रस्तारभिप्रायर को आकांक्षा आल्ला बड़ मोहब्बत कर मानुष के सीटि करते अनेक मोहब्बत अनेक भलोवे अनेक आशा এই বনী কে সৃষ্টি করছে একজন সাধারণ লোক স্কুলের একজন শিক্ষক হেডমাস্টারের যা নির্দেশ সেটাকে বাস্তবায়িত করে যে স্রষ্ট আমাকে মূল্যবার হায়াত এবং জীবন দিয়ে পাঠিয়েলেন चेषा कर दरकार क्या दुनिया व्याख्या दी नबीरा आल्ला खास सृष्टि और समस्त नबीर मध्य जिन्हें इमामुल्बिया সমস্ত নবীদের মধ্যে চিন্তা করে দেখেন যিনি ইমাম ছিলেন যিনি সর্দার ছিলেন কত উচা কত মর্যাদাশালী তার উম্মত যাকে সৃষ্টি না আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করতেন না এই চাঁদ এই সূর্য এই গ্রহ নক্ষত্র পাহাড় কিছুকে আল্লাহ সৃষ্টি করতেন না যদি আল্লাহ তালা তার কুদর তার সান্নিধ্যে নিয়ে গেছে তারক রাজিকে দেখাইছেন সপ্তম আসমানকে দেখাইছেন ষষ্ঠ আসমানকে দেখাইছেন আল্লাহ তালা রাজত্বকে দেখাইছেন এরকম এক পাক জাত ইমামুল সাল্লাহ যিনি কত ভাবে মানুষের দোয়ারে যে এই হায়াতের উদ্দেশ্যকে বুঝাইছে তুমি কেন প্রেরিত হয়েছ আল্লাহ তোমাকে কেন পাঠাইছে তুমি এই উদ্দেশ্য থেকে বিচ্ছিত হয়ে না এই উদ্দেশ্য থেকে বিচ্ছিত হওয়া कूरण्लम मदीना एक दिन एक आनसारी परिवार तर घरे महिला आशा घर खबर आम्मा आयारदी घर थे तीन टाइम खेजुर मात्र तीन खेज सर्व सको तीन खेज तीन खेजूर छोटे क्षुधार्थ खेज पाए मुखे दिए दी माओ क्षुधार्थ क्योंकि क्षुधार्थ अवस्था खेजूर खे फिल और मार हाथ खेजूर से दिखे तक म बड़ा प्रभावित कर दिल भारी अल्लाह रसुल बोलते आयशा माँ बाच्चा के जे रखें आल्लासे मोहब्बत नहीं उम्मत के सृष्टि कर दुनिया उद्देश्य थे विच्छा जाए रसले पल्लम দুনিয়াতে কথাই বোঝাইছে যে দুনিয়ার এই এক সংক্ষিপ্ত অনিশ্চিত জীবন আর এই জীবনে তোমাদেরকে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে জন্য আখ রাতের অপুরন্ত যে হওয়ার জন্য আখ দেখা যায় না কিন্তু আখ রাতের যেটা মৃত্যুর পর থেকে শুরু হবে যে হায়াত আল্লাহ দিছেন ওই হায়াক এক নির্দিষ্ট সময়ের পথে মৃত্যু আসবে এবং মৃত্যুর পরের যে জিন্দিক শুরু হবে সেটা আখরাতের জীবন ভাই আমার কথা কি বুঝে আসতে ভাই এই আখ রাতের জীবনের তৈরির জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আখেরাতকে ভুলে যাওয়া আখেরাতের ব্যাপারে উদাসীন হওয়া ব্যাপারে ঠিক আছে এটা দেখা যাবে পাঁচ দাস সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসকে দিলেন ইমামুল আমদিয়া আখরাতের জীবনকে সেটাকে আমরা আখেরাতকে ভুলে বসে থাকা অতৈরি করা আর এটাকে একটা ঠিক আছে দেখা যাবে যে কিনা তার আখেরাতের চিরস্থায়ী জিন্দির ব্যাপারে উদাসীন হয় নবীজি আখ রাতের ব্যাপারে কত কত কত বেশি हजरत फ हजरत फातिमा बड़ स्नेह मे हजरत फातिमा के अल्लाह रसुल बड़ो मोहब्बत करते हैं এবং ছোটবেলার থেকে ফাতে আনহা রসুলের সঙ্গে বড় লগন ছিল আমরা জানি আয়সার দিয় আল্লাহ ফরমান যে ফাতেমার দিয় আল্লাহ ওঠা বসা চলা ফেরা দেখলে আল্লাহ রসুল কি ইয়াদ আসত আসে না বাপের মতন মেয়ে স্নেহ বলেন যে আল্লাহ রসুল কখনো সফরে গেছেন বাহিরে মদিনাজ থেকে আল্লাহ রসুল অনেকবার হলো ফাতে পার ঘরে আগে দিন একদিন বড় পারিবারিক তাকে আরো করলেন যে তুমি একটু নবীজির ক্ষেত যায়ে একজন গোলাম নিয়ে আসো তাহলে তোমার কষ্ট একটু কম হয় পানি তুলতে হয় ঘর পরিষ্কার করতে হয় জানোয়ারের খাবার জোগাড় করতে হয় আব্বাজান ব্যস্ত ছিলেন ফাতেমার অসময় আসতেন উনি ওনার জরুরতের কথা বলতে পারেননি ফাতেমারদ্লাহ তালানা আব্বাজান সাক্ষাৎ করে সালাম করে চলে আসতেন रसिले पाक सल्ला मेर कष्ट बुके बैठा देना তার দিলকে ভারাক্রান্ত করে না যে জন্য আল্লাহ রসুল কি বলতেছেন যে মা নবীরা এর চেয়ে কে অনেক কষ্ট করে দুনিয়াতে গুজরে গেছেন মা আমাদের আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আখ রাতে তুমি যদি শিখাই এই মুহূর্তে আমার কাছে কলেমা শিখাই দিয়েছেন আল্লাহ তোমাকে আখরা কে অনেক বেশি দান করছে এক সাহাবি কে এক ব্যক্তিকে আখ রাত আখেরাতের জন্য কখন যে ব্যক্তি দুনিয়াতে আর আখড়াতে তৈরির জন্য ভাই আল্লা বড় সহজ করে দিচ্ছে পরিশ্রম করে সে ক্ষেত্রে একজন দোকানদার তার দোকানে কত পরিশ্রম দিচ্ছে খাওয়া আস করে পরিচিত পয়সার জন্য আর আখেরা যে শুরু হবে তার কোনোদিন শেষ হবে না ওলামা হজর মেসাল দিস আখেরাতের জীবন কেমন কিরকম লম্বা বোঝার জন্য বোঝা মানে আমাদের চিন্তার কি বলতেছেন যে সারা দুনিয়া আমরা তো সারা দুনিয়ায় ভ্রমণ করিনি সারা দুনিয়ার খালি জায়গাটা এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত কতটুকু জায়গা কত ভরিও মনে সরিষার দানার দ্বারা ভর্তি করে এই দিতে কত বিলিয়ন দানা হবে বলে আর এত পরিপূর্ণ দানা একটা পাখি শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দি কোনদিন শেষ হবে না একটু ভেবে দেখি আখেরাতের জিন্দি যদি আমার জন্য কষ্টের হয় একদিনের দুই আর জিন্দি আমার জন্য প্রশস্ত হয় আল্লাহ আর আল্লাহ মেহমান আমার অবস্থান হয় বড় নিয়ামত হবে আমার জন্য আখেরাতের দুই জায়গা তৃতীয় কোন জায়গা না দুনিয়াতে অনেক জায়গা আছে মানিকগঞ্জ আছে মুন্সীগঞ্জ আছে কক্সবাজার আছে কত জায়গা আখের মানুষের দুইটাই ঠিকানা ঠিকানা হবে আল্লাহ তালার মেহমান খানা যেটাকে বলা হয় জান নাম দ্বিতীয় কোন জায়গা না আল্লাহ রসুল বলে গেছে আল্লাহ আজকে একটা বাড়িতে একটা লাঠি খাড়া করে রাখছেন লাঠির আগায় যতটুকু জান্নাতের মাটি হবে ওই মাটির দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে না ভাই বুঝে আসছে অলংকৃত করবেন আখেরাতের জান্নাতের অনেক মর্তব্য হবে সবচেয়ে শেষে যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে যাবেন যার দিলের মধ্যে সরিষার দানারও অংশ বিশেষ ইমাম থাকবে তাকে আল্লাহ খুশি হয়ে কত বড় একটা মাটির দাম সারা দুনিয়া আপনার কাছে কেউ হাত ছাড়ি দিয়ে নেবে না যেখানে কোনোদিন আপনার বার্ধক্য আসবে না যেখানে কোনোদিন অসুখ আসবে না যেখানে কোনোদিন ক্লান্তি আসবে না যেখানে কখনো শীত আসবে না যেখানে কখনো গরম আসবে না যারা নবীর এলেন দুনিয়াতে আসছেন কি বলতেছেন নবীরা আমাকে পাস করা লাগবে বিএ পাস করা লাগবে বলেন যে যে ব্যক্তি আখরাতের তৈরির জন্য বড় দিলের ইমানকে মজবুত করা আর দুইটা সার্টিফিকেট নেওয়া লাগবে ম্যাট্রিকের সার্টিফিকেট লাগবে না বি এর সার্টিফিকেট লাগবে না তাহলে চাকরি হয় না অনার্স এর চাকরি না চাকরি হয় না বলে যে দুই সার্টিফিকেট নিয়ে আস জন্য কি করা যায় না এটা কি অন্তরের অন্তঃস্থানে আল্লাহ তালার যে গুণাবলী আল্লাহ তালার যে শক্তি আল্লাহ তালা যে সবকিছু নিয়ন্ত্রণ করছেন তার সুদৃঢ় বিশ্বাসকে স্থাপন করা কখনো স্থির থাকে না মুসলমানে ঘরে পয়দা হয়েছি বলে আমি যে পাক্কা ইমান দেখবো এরকম না যে ব্যক্তি ইমানের পিছনে মেহনত করে ইমান তার বাড়তে থাকে যে ব্যক্তি ইমানের পিছনে মেহনত করবে না ইমান তার কমতে থাকে मुसलमान घर जन्म नहीं बेपारे बारे निर्भय उदासीन हवा बड़ा दुरबलता प्रत्येक व्यक्ति के तर इमान के मजबूत करेहनत कराज कह आल्लाजे हुकुम दीश् बान्दारा तुम ओर इमान नहीं आसो जरकम साहब आजम এই ভাই এই দুই জিনিসকে অর্জন করার জন্য ইমানকে মজবুত করার জন্য মেহনত করা দরকার অনেক সময় বলা গেল ভাই আমি তো মুসলমানের ঘরে জন্ম বলে সাহাবিদের জীবনের এক ঘটনা আপনাদের শুনাইতে চাই দেখেন হুজুরের এক সাহাবি ছিলেন যার নাম ছিল আল্লাহ রসুলের জামানা যেটাকে উলাম হাজুর বলেন যে স্বর্ণযুগ ছিল সবচেয়ে থেকে বের হয়ে গেছে শুনলে মধ্যে একটু কেমন লাগে তাই না কেন তারা তারা উদ্বিগ্ন ছিলেন তারা চিন্তিত ছিলেন তারা এটাকে ভাবনা বানাইছিলেন যে ইমান আমার জরুরি জিনিস আজকে ইমান আমাদের কাছে জরুরি জিনিসটা এটা আমাদের ভাবনারও বিষয় না এটা চিন্তারও বিষয় না এটা আলোচনার বিষয় কি জমি আলোচনার বিষয় কি বস্তু আলোচনার বিষয় কি আলোচনা করতেন ইমানের ব্যাপারে উদ্বিগ্ন থাকতেন হানজালা রাজি আল্লাহ ঘর থেকে বেরে বলছে না ফাঁকা হানজালা হয়ে গেছে রাস্তা দিয়ে এই উন্নতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মানুষ জান্নাতে গেলে খুশি হবে আর জান্নাত আবু বকরাজি আল্লাহ হবে ও পাইলে খুশি হবে পার্থক্য হবে কিনা বলে প্রত্যেকটা জান্নাত ডাঙ্ক থাকবে এস আবু বকর আপনি আমার ভিতরে আসেন প্রজ্বলিত হয়ে ওঠে বেশ তো এই সমস্ত জিনিস আমার দিলকে প্রভাবিত করে আর আমি যখন আল্লাহ রসুনের কাছ থেকে ফিরে চলে আসি আর আমি আমার পরিহার পরিজনের মধ্যে থাকি তার লক্ষণ তো আবু বকরিয়ানা বলতেছেন যে এরকম তো আমারও হয় দনো সাহাবি বলছেন চলো আমরা আল্লাহ রসুলের কাছে যাই ফেরা তোমাদের সঙ্গে মহানাকা করবে তোমাদের সঙ্গে গোলাগুলি করবে এই জন্য মালানুল ফরমান ইমান কখনো স্থির থাকে না ইমানই কিছু মেহনত করতে হয় কোথায় পাইলেনা ইমানোর জন্য মেহনত করছে তখন ইমানকে যখন বাড়ানোর জন্য মেহনত করবেন তো ইমান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে ইমানের জন্য মেহনত করব না রকম মূল্যায়ন হবে চিন্তা করে তাহারা ইমান বানাই ছিলেন আমরা ইমানের ব্যাপারে বানানের ব্যাপারে নিরুৎসাহী উদাসীন এটা নিচ্ছুক আল্লাহ রসুল তাকে পা দাঁড়া হরকত করছেন সে ঘুম থেকে উঠে গেছেন সকাল বেলা আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে উঠলা সকাল তোমা কেমন হল তার সঙ্গে নবীর সাথে তার এক সাহাবীর আলোচনা হইতেছে আল্লা রসুল এটি শেষ হয়ে যান না আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন প্রত্যেকটা কথার একটা হাকি কত থাকে উদ্দেশ্য থাকে তুমি যে কথা বললা তুমি ইমানের হালতে সকাল করছো তার উদ্দেশ্য কি তো সে জবাব দিচ্ছেন দেখেন একজন ব্যক্তি যখন ইমানি করে রাত্রে আমি রাত জেগে ইবাদত করি বেহেশদের ওই দৃশ্যগুলো আমার দিলের মধ্যে প্রজ্জ্বলিত একে অপরকে সালাম করতেছেন আর দিলে খুশি আমার দিলকে প্রভাবিত করে রাখে তুমি এমন একজন ব্যক্তি যার দিলকে ইমানে নূর দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছেন তুমি এমন একজন ব্যক্তি যার দিল কি আল্লাহ द्वारा नूर द्वारा मेहनत मध्य बोला प्रत्येक व्यक्ति से चाक्रीजीवी से कृषकाम चाहिए मजबूत करेहनत करा, करा। अफसोस भाई कथा बोलने আমি কিছুদিন আগে হজ হজের সফরে গেছিলাম একটা ইমানকে মজবুত করার ইমানকে মজবুত করার মানে কি পদ্ধতি কি এটা নতুন জিনিস নয় দিনের মধ্যে এমন এক অবস্থা সৃষ্টি করা আল্লাহের কথা কেন আল্লাহ অদৃশ্যমান কিন্তু নির্দেশের অপক্ষমান আর সমুদ্রের মধ্যে কত টন পানি আছে কোন বৈজ্ঞানিক বলতে পারবে না আল্লাহ তালা এলেমের মধ্যে আছে সমুদ্রের মধ্যে কতটা পানি আছে আল্লাহলা শুধু সস্তা না আল্লাহ আল্লাহ তালা অসীম গুণাবলীর অধিকারী এই আল্লাহর জাত কে আল্লাহ গুণাবলীকে আল্লাহর সত্তাকে দিলের মধ্যে বসানো এটাকে বলা হয় ইমানের মেহান্তিলে অনেক পরিষ্কার হয় যিনি দ্বিতীয় খলিফা ছিলেন আমিরুল মমিন ছিলেন বেলা মদিনার অবস্থা দেখতেছেন গভীর রাত্রে হজমরিয়াল দেখেন মা আর মেয়ের কথোকথনকে অনুল মোমিন শুনলেন কি বলতেছেন মেয়ে বলছে মা দুধ দহন করছি দুধ নামাইছি উঠে আজকে দুধ কম হয়ে গেছে আমিরুল মোমিনিন অমর ইত রাজি আল্লাহাল নিষেধ করছেন মা ঘর থেকে কি বলতেছেন বড় আপনার জানা ও আকে আমি তুলে ধরছি দেখেন ইমানের জন্য মেহনত করার কি হয় মা কি বলতেছেন আরে বেটি এত মধ্যরাত্রাম থেকে আসল মেয়ে নেকি বলতেছেন যে মা আমির মমিনা আল্লাহ দেখার দিল আজকে দাওয়াতি তবলিগের মেহনতার এইরকম দিল তৈরির কথা বলা কত কথাটা কথা ঘরে ওই বাড়িতে চিহ্ন দিচ্ছেন রাত্রে আমিরুল মমিন কি বলতেছেন পরের দিন ওই ঘরে আত্মিত করার জন্য ওই মেয়ের সাথে আত্মিত করার জন্য আমিরুল মোমিন পয়দান দিছেন। হইতে পারে ঝোপড়া হইতে পারে দরিদ্র কিন্তু এবং ওই পরিবারের মধ্যে বিবাহ পরিবারের মধ্যে আল্লাহ এমন বরকত দিচ্ছেন ওই খান্ডার থেকে ওমর দিন আবল রহমতুল্লায় আসছেন দুনিয়াতে যাকে পঞ্চম খলিফা বলে একটা কথা শুনেছি বড়দের কাছে বলতেন আল্লাহর অফুরন্ত খাজানার থেকে ফায়দা উঠানোর জন্য সত্তা আর দ্বিতীয় সার্টিফিকেট কি ভাই দ্বিতীয় সার্টিফিকেট মোহাম্মদ রসুল হ্যাঁ আল্লাহ মোহাম্মদ না হ্যাঁ মোহাম্মদ রসুল মানে টা কি মানে হইতেছে তোমার সমস্ত জীবনের পরিধিকে মোহাম্মদ আল্লাহ সাল্লা ব্যক্তি যদি আল্লাহ পর্যন্ত পছতে চায় তো মোহাম্মদ সাল্লাহ হবে এটাকে বলা হয় আমনকে সুন্দর করা পা সাল্লাহ হাসান যেভাবে মানুষকে দাবাত দিতেন এটাই আল্লাহর কাছে পছন্দের তাহারা জানতেন আমি যদি আল্লাহকে খুশি করতে চাই আমি যদি ওই আমি রেজা ইলাহি হাসিল করতে চায় আমার রাস্তা একটা যেটা পাগুলির মতন এক বুজর্গ মেসাজ দিছেন যে উঠ যখন তার বাচ্চাকে হারায় মরুভূমির মধ্যে মা উঠ বাচ্চাকে তালাশ করার জন্য পাগল হয়ে যায় ঘুরতে থাকে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কোথায় চিৎকার দেয় উ তার বাচ্চা হারাই গেল উঠনি তার বাচ্চা হারাই বলে এরকম নিজের আমলকে সুন্দর করার জন্য সুন্নতকে তালাশ করতেন হুজুরের কেমন করে শুইতেন কেমন করে ঘুমাইতেন কেমন করে খাইতেন কেন তারা জানতেন উনি আমাদের আদর্শতুল্লাহ হাসানা আল্লাহ তালা শব্দ আমলকে সুন্দর করার জন্য এটাই ছিলেন খোঁজখবর নিতেন অপেক্ষা করতেন সারাদিন কাজ করে এত ব্যস্ততার ভিতর দিয়ে আল্লাহ তাল যখন ঘরে ফিরে যাইতেন এক আনসারির বাড়িতে যাইতেন রাস্তার মধ্যে ভাই আমার কথা কি শুনতেছেন আনসার ওই বাড়িতে আসতে একটা কাঠের পিয়ালায় পানি বসে বড় ঠোট লাগায় মহব্বতের সঙ্গে পান করতে আর কথা বলতেন এটা ওই কাঠের পিয়ালা যে পিয়ালাতে মহম্মদ সাল্ল সাল্লাম কাঠের পানি পান করতেন আল্লাহ রসুল পিয়ালা পেয়ালার মধ্যে মুখ লাগায় পানি পান করতেন আর বড় বিনয়সে বলতেন এটা সেই কাঠের পেয়ালা যেটা মোহাম্মদ সাল্লো পানি পান করতেন কিরকম সুন্নতের মহব তো ভাই এই এই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠা করা আমার জীবনের জন্য প্রতিষ্ঠা করা এটা আমার দায়িত্ব আমার ইমান আর আমল এতটুক বানানো দরকার যাতে কিনা ভাই আমি আমার আল্লাহর হুকুমের ওপর চলতে পারি নিজকে জাহান আগুন থেকে বাঁচাইতে পারি এটা প্রত্যেক মানুষের দায়িত্ব প্রত্যেক ইমানওয়ালার দায়িত্ব তাকে এতটুকু দিনের উপর নিয়ে আসবে দায়িত্ব বোধ আছে নিজকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য দিনের জন্য উপযুক্ত হয়ে গেছে আস্থা হয়ে গেছে আসতে দেখা যাবে না ছেলে ফজরের নামাজ পড়তেছে না ছেলে একটা গ্লাস ভেঙে ফেলছে আর ছেলে যে ফজরের নামাজ না পড়ে আল্লাহ তালা ফরজ হুকুমকে ভাঙতেছে মা বলে যে ঠিক আছে বয়স হলে ঠিক হয়ে যাবে দিনের ব্যাপারে দায়িত্ব বোধ কোথায় গেছে দেখে জন্য ভাই দাওয়াতে চেষ্টা মেহনতির যেহেতু নবীর মোহাম্মদ সাল্লাস পরে আর কোন নবী আসবে না নবের কাজের দায়িত্বকে দিয়ে আল্লাহ তালা সম্মানিত করছেন আমি একাধারে আমি নিজের জন্য দায়িত্ববান অপরদিকে আমার পরিবার পরিজন আমার এলাকা আমার দেশ এবং তোমার সর্বশ্রেষ্ঠ জানি কুমতুম খায় রা তোমাদেরকে বাছাই করা হয়েছে তোমাদেরকে নির্ধারণ করা হয়েছে মানুষকে জাহান নামের আগুনকে বাঁচানো ভাই তবলিগের এই উদ্দেশ্য এইটা যাই শহরের লোক চাই গ্রামের লোক সেই শিক্ষিত হোক প্রত্যেক ব্যক্তিকে তার এই দায়িত্বকে অনুধাবন করার জন্য আর এর প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয় আল্লাহ রাস্তায় তুমি তোমার নিজের ইমানকে মজবুত করো তোমার আখ্লা তোমার ব্যবহারকে সুন্দর করো গুণাবলী পয়দা করো তোমার সুনত বালা জিন্দিগি আল্লাহ তালা মাহবুবালা জিন্দগি একটিয়ার করো আর এই সমস্ত গুণাবলী নিয়ে তুমি চলতে থাকো হবে মানুষের মধ্যে ছড়াইতে থাকবে সাহাবা আজমেন নিজের দিনদার ছিলেন সাহাবা আজমাই ছিলেন শাহাবা আজমাইনরা আখলা ছিলেন শাহাবা আজমাইন ইবাদা ছিলেন বড় আখলা ছিলেন এই সমস্ত গুণাবলী নিয়ে ওনারা দুনিয়ার আনাচে কানাচে গেছেন তো দুনিয়ার আনাচে কানাচে দিন জিন্দা হয়েছে আজকে তবলিগের মধ্যে এই কথাই বলা হচ্ছে ভাই আমরা আমাদের জিন্দগিটা একটা তোরটিপ করি আমাদের বড়দের না বলে এরকম আমাদের মুরব্বীরা বলতেছেন যে সিদ্ধিজি তর্তিপ করো সেটা কি তোমার হায়াতের এক অংশকে ব্যবসায় লাগাও তোমার হায়াতের এক তোমার চাকরির মতো লাগাও কিন্তু তোমার হায়াতের এক অংশকে ওই জিনিসে লাগা তোমার জীবনের উদ্দেশ্য আমি ব্যবসায়ী আমি চাকরিজীবী আমি ছাত্র এটা আমার জীবনের উদ্দেশ্য না এটা আমার প্রয়োজন এটা আমার জীবনে প্রয়োজন জীবনের উদ্দেশ্য কি আমার জীবনের উদ্দেশ্য আমি দুনিয়াকে দিনকে শূন্যকে কলমাকে হককে চিন্তা করার জন্য চেষ্টা করে এটা আমার জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য উঁচা হয় প্রয়োজন ছোট হয় বড় আফসোস ভাই আজ আমি আমার হায়াতকে প্রয়োজনের মধ্যে লাগাই দিচ্ছি আমি একজন ব্যবসায়ী সকাল থেকে বিকাল ব্যবসা আমি চাকরিজীবী চাকরি আমার জীবনের উদ্দেশ্য অথচ মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ কত বড় এক উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন এক তাহাব দেখেন তাদের সামনে বড় স্পষ্ট ছিল হায়াতকে তারা কোথায় ব্যয় করত আলির ন এক ইহুদির দোকানে গেছেন থেকে পানি উঠাই দিবেন একটা করে খেজুর আলিরা দিয়ে মজুরি কবুল করছেন তো উনি পানি উঠাই একটা করে খেজুর দিচ্ছে যখন এক বস্তি খেজুর হয়ে গেছে হয়তো আলিরা দিয়ে কাজ বন্ধ করছেন মালিক দেখলেন ভালো কাজ করে খেজুর যথেষ্ট কামায়ের মধ্যে হায়াতকে লাগাই দেননি সকাল থেকে বিকাল বিকাল রেখে কামাইকে প্রয়োজনের দরজায় রাখছেন আর হায়াতকে লাগাইছেন আখ জন্য এই জন্য ভাই তবলের জন্য সৌভাগ্যবান ব্যক্তি যারা কিনা ভাই নিজেদের ঘর সংসার থেকে অব্যাহতি দিয়ে আল্লাহর দিনের জন্য এসতেমার ময়দানে একত্রিত হয়েছে ময়দানে আমরা আমাদের জীবনের জন্য সিদ্ধান্ত নেই শুধু বয়ান শোনা আমাদের উদ্দেশ্য এই আমার জীবনের জন্য সিদ্ধান্ত নেই আমি আমার জীবনকে সাথে সবকিছুকে উপেক্ষা করে আমি চার মাস আল্লাহ রাস্তায় লাগাই কি হবে চার মাস মসজিদের পরিবেশে থাকার দ্বারা আপনি আপনার জিন্দিগির মধ্যে ইমান ও আমলের এক বিরাট বিবর্তন আনতে পারবে আপনি একটা সুন্দর একটা দিগন্ত পাবেন আপনার জীবনের মধ্যে একটা নতুন দায়িত্ব এই ইস্তেমা থেকে চার মাস আল্লাহ রাস্তায় লাগাব পারিবারিক প্রয়োজন সংসারের প্রয়োজন কিন্তু ভাই এটা আমার না এর মধ্যেই হায়াতকে লাগাই দেওয়া এটা বিবেচ্য জিনিস নয় ভাই মাগরীবের পরে ইনশাল্লাহ বহু জরুরি বায়ান হবে সবার কাছে ভাই আমরা নিজকে পেশ করি করবো তো ভাই ইনশাআল্লাহ এখন ভাই ইনশাল্লাহ আমরা আজকে শুক্রবারের দিন বেশি বেশি জরুর শরীফ পড়ি আল্লাহ রসুল সালাম বাসকুটা এস্তেফার পরি দোয়া করতে থাকি আর যাদের অজু নাই অজু করে আমরা চলে আসি